আবু হুরাইরাহ রাজন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম কুনুতে নাজিলায় এই দোয়া করতেন হ্যাঁ আল্লাহ আপনি সালামাহ ইবনু হিসামকে নাজাদ দিন হ্যাঁ আল্লাহ ওয়ালিদ ইবনু ওয়ালিদকে নাজাদ দিন হ্যা আল্লাহ আয়াস ইবনু আবি রাবিয়াকে নাজাদ দিন হ্যা আল্লাহ দুর্বল মুমিনদের নাজাদ দিন হ্যা আল্লাহ মুজার গোচকে সমূলে উৎপাটিত করুন হেয় আল্লাহ কাফিরদের উপর ইউসুফ আল্লাহসাল্লাম এর সময়ের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ নাজিল করুন